আসসালামু আলাইকুম কাছে রগনিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে আমরা এই কোরআনের নিয়মিত আয়োজন শুরু করছি আসুন কোরআন পড়ি কোরআন বুঝি এই এবং আমরা সুরাত একইবারে শেষের দিকে এসে হাজির হয়েছি ইনশাআল্লাহ দেখি সুরাত আমাদের জন্য কি হেদায়ত রেখেছেন আউজুবিল্লি মিনতা নির্মিল্লি রহম নি তালু দোয় আর রসুলি বহিন কুমক দোয়ার ইব কুম ফলিহারুল দিন ফুনশি বহু যেভাবে আহ্বান করো ডাকা ডাকি করো রসুল কে কোন অবস্থাতে সেভাবে তোমরা ডাকবে না অ্যাড্রেস করবে না এবং আল্লাহ তোমাদের মধ্য থেকে কে হঠাৎ করে নিচু দিয়ে বের হয়ে যেতে চায় কাজেই তারা যেন খুবই সাবধান থাকে তাদেরকে সাবধান করা হচ্ছে যারা আল্লাহর নবীর হুকুমের বাহিরে চলে যায় যদি তারা বাইরে চলে যায় তাহলে তারা ফেতনার মধ্যে পড়ে যাবে এবং অতি সত্তর তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব তাদেরকে গ্রেপ্তার করবে সম্মানিত ভাই ও বোনেরা এখানেও দেখা যাচ্ছে রসুল্লা সাহ্লামের স্টেটাস রসুলের ডিগনিটি রসুল্লাহআ পজিশন এবং রসুল্লাহের সিচুয়েশন এবং লিডার হিসেবে রসুল আলহিমকে আমরা কেমন ভাবে ট্রিট করব আর কেমন ভাবে তার কথা আমরা মেনে চলবো আর আল্লাহর কথা আল্লাহর কথা হলো সবচেয়ে সত্য কথা ওমান কথা বলার দিকে সত্য কে হতে পারে আর কে হতে পারে না কাজে আসুন আমরা আলোচনা করে দেখি যে আল্লাহ নবী কেমন ভাবে তার মর্যাদা এখানে আল্লাহ রাহ আলমিন বর্ণনা করলেন আয়াতের প্রথম অংশ হে লোকেরা তোমরা একজন আর যেভাবে ডাকা ডাকি করো ইনভাইট করো डबेना जेमन आरबे तो प्रचलन सब समय लोक के नाम, दिये शरी डाक देर नाम डाका अपना चिंता देखें ये क्योंकि एहतराम এইভাবে লোকজন আল্লাহর নবীকে ডাকা ডাকি করতো ডাকা ডাকি যখন করত তখন আল্লাহ সোহান এটাকে অপসন্দ করেছেন এবং অপছন্দ করেছেন এই জন্য মনে করেছেন এর মধ্যে দিয়ে নবীর যে মর্যাদা নবীর যে গুরুত্ব এজন্য আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো একজন আরেকজনকে যেভাবে তোমরা বলো নবীকে এইভাবে তোমরা বলবে না কি করবে নবীকে আলাদা মর্যাদা দিয়ে বলবে বলবে বলবে রসুল আল্লাহ নবী আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহ নবী এই বলবে দেখেন কত সুন্দর লাগে বললে এই জন্য আল্লাহ আল্লাহ রবসেন যারা আপনার ঘরের বাইরে তারা ডাকি করে তাহলে আয়াতের প্রথম অংশে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লিহিবাসাল্লামকে কিভাবে সম্বোধন করতে হবে কিভাবে অ্যাড্রেস করতে হবে কিভাবে সুন্দরভাবে আল্লাহ নবীকে ডাকতে হবে সেটা কিন্তু আল্লাহ রবাহিন বর্ণনা করলেন এই আমরাও যখন বলি তখন আমরাও যেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম নাম কে সমানের সাথে বলি আদবের সঙ্গে যেন আমরা বলি কারণ নবীর সঙ্গে বেআবী হয়ে গেলে তোমরা তোমাদের আমলকে বরবৎ করে দিবে কিন্তু তোমরা এটা টের না কাজেই হেদায়েত হলো। আল্লাহর নবীর আল্লাহর স্মরণ করবো আল্লাহরামের সঙ্গে আমরা স্মরণ করব। আল্লাহর নবীকে ডিগনিটির সঙ্গে আমরা স্মরণ করবো আল্লাহর নবীকে আমরা ভালোবেসে স্মরণ করব। আমাদের প্রিয় পাত্র হিসেবে আমাদের শ্রদ্ধার পাত্র হিসেবে রসুল আমরা আরেকটা জরুরি কথা আল্লাহ বলি যে আল্লাহ সুবাহ তার উপরে দুরুদ এবং রহমত পাঠাক আল্লাহ তার উপরে রহম করুন এটা যেন আমরা বলি আমরা যেমন ভাবে বলি সাল্লাহ আলহি অথবা সাল্লাহ আলহি আমরা অবশ্যই বলি আল্লাহ নবী বলে যে আমি আল্লাহ আল্লাহ তার উপরে দশ দশ বার রহমত প্রেরণ করেন নবীর নাম যখনই আমরা শুনবো আমরা বলবো সাল্ল আলহিম Sallallahu আলহি ও এই আদবের কথা যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই তাহলে আপনি পড়ে এবং হাদিস শুরু করতেই প্রত্যেকটা হাদিসের সময় তারা বলে আলহিমি সাল্ল আলহি ও আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নবী বলেছেন পুরো বুহারি শরীফ যদি পড়া হয় আর এখানে যত হাজার নবীকে আমরা মহব্বতের সাথে সম্মানের সাথে রেসপেক্টের সঙ্গে ডিগনিটির সাথে কার্টিসির সাথে সুন্দরভাবে আল্লাহর নবীর নাম নিব কারণ আল্লাহর নবীর সাথে আমাদের সাদাত আমাদের রেসপেক্ট এবং আমাদের নাজাদ কিন্তু রিলেটেড অনেক বক্র মানসিকতার মানুষ ছিল দুশ্চরিত করার জন্য আল্লাহরাবাহ আলমিন এটাও বলেছেন যারা ভিতর ভিতর দিয়ে পালায় যেতে চায় এখান সেখান থেকে একটু প্যাচ দিয়ে চলে যেতে চায় সাপের মতো এরা কে কোন দিক থেকে যায় এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ছি কি ভালো করে খবর রাখেন যদি বাড়াই দেওয়া হয় আইনের পরে অর্থ হয়ে যায় রাখাল হয়ে যায় এটা অর্থ এই অনেক আপনার ইহুদিরা অথবা মুসরিকরা তারা আল্লাহর নবীকে বলল। রাইনা রাই অর্থ হলো আমাদের রাখাল তারা মনে করতো আমরা আসলে টার্গেট বলবো যদি আমাদের ধরা করেছে। এটা পর্যন্ত রব আলিন আল্লাহ তালদাস্তা বলছেন হে ইমান দররা তোমরা কোন সময় না আমাদের দিকে নজর দেন নো কনফিউশন দেখেন এই থেকে পর্যন্ত সুবাহ রাখলেন না সুবাহ তাহলে এই আয়াতের প্রথম অংশের হেদায়েত হলো আমাদের জন্য যে আমরা রসুল্লা আদবের সঙ্গে মজবুত হবে আখেরাতে আমাদের নাজাত সহজ হবে দ্বিতীয় অংশের মধ্যে আরো বিস্তারিত হেদায়ত আসছে আল্লাহর নবীকে সর্ব অবস্থায় মেনে চলার সে সম্পর্কে আপনাদের সঙ্গে কথা হবে তবে বিরতির পরে আসসালামের মনে আবু উমামা হতে বর্ণিত রসুল্লাহ বলতেন তোমরা কুরআ তেলাওয়াত করবে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 জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে যেই জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে ছিলিয়া জাহাঙ্গীর মূল নীতি হচ্ছে দুটি সর্বোদয় হতপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত শ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালাম আলাইকুম ব্যাক আমরা দ্বিতীয় অংশে চলে যাই যেখানে আল্লাহ রবীন্দ্র করছেন তারা যেন যারা আল্লাহর বিষয়কে ডাইভার্ট করে চলে যায় অবাধ্য হয়ে যায় এখান থেকে বের হয়ে যায় তারা যেন এলার্ট হয়ে যায় কি ব্যাপারে তারা বড় ধরনের শাস্তির মুখোমুখি হবে তাড়াতাড়ি দুনিয়াতেও হবে আর আখেরাতেও হবে জাহান নামের শাস্তি তাহলে বুঝা গেল এই আর সাদাত এবং আখেরাতের নাজাত একমাত্র হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়ার্ল্ডের মধ্যে থাকলে আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে থাকলেই একমাত্র দুনিয়ার সৌভাগ্য এবংফল্য এবং আখেরাতে নাজাত একমাত্র রসুল্লাহ সাল্লু আলিহি আাসাল্লামকে মেনে চলার মধ্যেই হবে কেন হবে এজন্য হবে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রব আলমিন তাকে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবী কিন্তু নিজে নিজে নবী হন নাই আল্লাহ আলামিন মানুষের থেকে ফেরস্তাদের থেকে রসুল ঠিক করেন এটা আল্লাহ সুহান দুই নম্বর কথা হলো আল্লাহর নবী নিজের খাইশে নপসানি থেকে নিজের ডিজায়ার থেকে নিজের ইচ্ছা শরিয়তের ব্যাপারে কোনো কথা বলেন নাই কোন সময় না তিনি নিজের থেকে নিজের ডিজায়ার থেকে নিজের হাওয়া থেকে হাওয়ান থেকে আল্লাহ নবী কোন কথা বলেন না বরং তিনি ওই কথাই বলেন কথাও কিন্তু ওয়াহি আল্লাহ নবী নিজে বলেছেন কোরআন দিয়েছেন দেখুন আমার সামনে সাথে সমান পরিমানু আলেন একটা মাতলু এক মাতলু মাতলু হলো কোরআন যেটা নামাজে তেলাওত করা হয় সেজন্য আর ওয়াহ গাই মাতলু হলো হাদিস যেটা রসুল্লাহ আলহ্লা সালাম বলেছেন তাহলে আমাদের দায়িত্ব হলো কি আমাদের দায়িত্ব হলো এটা সম্মানিত ভাই বোনা যে মা হু বাস্তবায়িত করো তোমাদের জীবনে তোমরা প্র্যাক্টিক্যাল করো আর যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে অনেক অনেক দূরে থাকো তাহলে কাছে না যাওয়া দুটোই আল্লাহ সুবাহ সুরাহাস আয়াতের মধ্যে কমপ্লিমেন্ট করছেন সঙ্গে নিয়ে আসেন যেটা নিয়ে এসেছে সেটা অ্যাকসেপ্ট সব কথা কিছু। কোন অবস্থাতেই এক করবেন না সম্মানিত ভাই বোনেরা তাহলে আল্লাহর নবী আমাদেরকে ক্লিয়ার পথের উপরে রেখে গিয়েছেন ক্লিয়ার কার্ড নোবি এখানে কোনো কনফিউশন নাই কাট ওয়াইটাইটেড লাইট ওয়ালা আলোকিত এক পথের উপরে তোমাদেরকে রেখে গেলাম কেমন পথ এটা কানাহারিহা। এটা রাত এবং দিন ইকুয়াল ইকুয়ালিডি আপনার বাতেনি তিরিশ হাজার জাহেরি জাহেরি বাতেনি এরকম বাতেনি বলতে কিছু নাই সব কিছুকেই রসুল্লাহ আলিহিম জাহের করেছেন এবং বলেছেন রাত এবং দিন ইকুয়ালি ইনলাইটেড আলোকিত লা ইযিগু আনহা ইল্লা হালিক যদি এই পথ থেকে কেউ চলে যায় এই পথ থেকে কেউ সরে যায় এই পথ কারো যদি পা যদি পিছলিয়ে যায় আর যদি কেউ স্লিপ করে কারো পা তাহলে ইল্লা হালিক সে ধ্বংস হয়ে যাবে সে হয়ে যাবে সে তাহলে পেছিল পথে পড়ে অ্যাক্সিডেন্টের শিকার হবে আর আল্লাহর নবী আমাদের জন্য এমন কোনো কিছু রেখে যান নাই যে আল্লাহ নবীর পরে কোরআনের পরে হাদিসের পরে আমাদেরকে কোনো কিছু নতুন করে আবার আমাদের অন্য কারো কথা চিন্তা করতে হবে নতুন বিষয় যেগুলো আসবে কোরআন এবং আলোকে আপনি চিন্তা করেই করতে পারবেন ইসতে আমরা বলে থাকি, যে ওলামাইকরামের মতে শরিয়তের আসল আমরা মূলত দুইটা সেখান থেকে এক্সটেন্ড করে আমরা বলি চারটা এক নম্বর আসল হলো ফান্ডামেন্টাল আপনার এভিডেন্স দলিল হলো কোরআন সন্না এজমা এবং কেয়াস ইশতেহাদম্বল ইজমা এম্মারে এগ্রি করেছেন সবাই এবং কেয়াস অ্যানালজি এবং ইশতেহাদের মাধ্যমে কোরআন এবং হাদিসের ভিত্তিতে নতুন নতুন মশলা যেগুলো আসে নতুন নতুন বিষয় যেগুলো আসে এটার বিচার আসার করা এটার ফাইসলা আয়াত আপনারা সবাই জানেন বিদায় হজের সময় নাজিল হলো যেখানে রসুল্লাহ আলহিম করলেন কি অ্যানাউন্স করলেন দিন আজকে আকমাল তু আমি পরিপূর্ণ করে দিলাম লকুম দিন তোমাদের জন্য তোমাদের দিনকে وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَأَمَرْ نِعْمَتِكَ تُمَّا دِرْجَنُّ پُرِبُرْنُّ كُرِ دِلَامُ وَرَدِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا وَأَمَرْ دِينَ كَي اَكْ إِسْلَامَ كَي تُمَّا دِرْجَنُّ دِينَ حِشَ بِمُنُونِ تُقُرْلَامُ شما نِتُ بَعِرَةً تَهُلَيْهَا اي ج নিয়ে আসব। কিন্তু আজকের এপিসোড এ আমরা যে বিষয়টাকে আলোচনা করলাম বিফোর আই এম ফিনি আগে আপনাদের জন্য সামোরাইজ করি তা আপনারা কেউ মিস করলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে আমরা কথা জানলাম নাম্বার 1। আমরা যেন বলি দুই নম্বরে যখনই নবী করিম সাল্ল আলিহি ওর নাম শুনবো আমরা যেন দুরোধ পড়ি বলি সাল্লাহ আলিহি ও সাল্লাহ আলিহিম তিন নম্বরে আমরা এই কথা শিখলাম যে নবী করিম ইস্ট ওয়েস্টে আপনার যেতে হবে না ইসলাম ইজ দা বেস্ট এই ইসলামে আমাদের দুনিয়ার কল্যাণ হবে এবং আখেরাতের নাজাত হবে ইনশা আল্লাহ আমরা পরবর্তী এপিসোডে এই একই আয়াতের পর্যালোচনা সুন্নত এবং বেদআ প্রসঙ্গ নিয়ে ابرو افمدشامن الشيخ حضير هوبو انشاءالله والسلام عليكم ورحمة الله وبركاته الله أشهد والنساء এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য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 दया अर्जन करें बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान रान कह बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंग